শ্রয়োদোষখণ্ড চতুর্থ পরিচ্ছেদ সন্ন্যাসীর কঠিন ব্রত সন্ন্যাসী ও লোকশিক্ষা ঠাকুর গঙ্গারধরের গোল বারান্দায় বসিয়াছেন কাছে বিজয় ভবনাথ মাস্টার কেদার প্রভৃতি ভক্তগণ ঠাকুর এক একবার বলিতেছেন হা কৃষ্ণ চৈতন্য শ্রীরামকৃষ্ণ বিজয় প্রবৃতি ভক্তদের প্রতি ঘরে নাকি অনেক খুরি নাম হয়েছে তাই খুব জমে গেল ভবনাথ তাতে আবার সন্ন্যাসের কথা শ্রীরামকৃষ্ণ আহা কি ভাব এই বলিয়া গান ধরিলেন প্রেম ধন বিলায় গোড়ারায় প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায় চাঁদ নিতাই ডাকে আয় আয় চাঁদ গোর ডাকে আয় ওই শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায় বিজয় প্রভৃতির প্রতি বেশ বলেছে কীর্তনে সন্ন্যাসী নারী হেরবে না এই সন্ন্যাসীর ধর্ম কি ভাব বিজয় আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীকে দেখে তবে সবাই শিখবে তাই অত কঠিন নিয়ম নারীর চিত্রপট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না এমনি কঠিন নিয়ম কালো পাঠা মার সেবার জন্য বলি দিতে হয় কিন্তু একটু ঘা থাকলে হয় না রমণী সঙ্গ তো করবে না মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না বিজয় ছোট হরিদাস ভক্তমেয়ের সঙ্গে আলাপ করেছিল চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের বোটকা গন্ধ ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য মারোয়ারি আমার নামে টাকা লিখে দিতে চাইলে মথুর জমি লিখে দিতে চাইলে তা লোতে পারলাম না সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম যখন সাধু সন্ন্যাসী সেজেছে তখন ঠিক সাধু সন্ন্যাসীর মতো কাজ করতে হবে থিয়েটারে দেখো নাই যে রাজা সাজে সে রাজাই সাজে যে মন্ত্রী সাজে সে মন্ত্রীই সাজে একজন বহুরূপী ত্যাগই সাধু সেজেছিল বাবুরা তাকে একতোড়া টাকা দিতে গেল সে উহু করে চলে গেল টাকা ছুঁলেও না কিন্তু খানিক পরে গা হাত নিজের কাপড় পরে এলো বললে কী দিচ্ছিলে এখন দাও যখন সাধু সেজেছিল তখন টাকা ছুঁতে পারে নাই এখন চারা না দিলেও হয় কিন্তু পরমহংস অবস্থায় বালক হয়ে যায় পাঁচ বছরের বালকের স্ত্রী পুরুষ জ্ঞান নাই তবু লোকশিক্ষার জন্য সাবধান হতে হয় শ্রীযুক্ত কেশব সেন কামিনী কাঞ্চনের ভিতর ছিলেন তাই লোকশিক্ষার ব্যাঘাত হইল ঠাকুর এই কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ ইনি কেশব বুঝেছ বিজয় আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ এদিক ওদিক দুই রাখতে গিয়ে তেমন কিছু পারলেন না বিজয় চৈতন্যদেব নিত্যানন্দকে বললেন নিতাই আমি যদি সংসার ত্যাগ না করি তাহলে লোকের ভালো হবে না সকলেই আমার দেখা দেখি সংসার করতে চাইবে কামিনী কাঞ্চন ত্যাগ করে হরি পাদ ওপদ্যে সমস্ত মন দিতে কেহ চেষ্টা করবে না শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেব লোকশিক্ষার জন্য সংসার ত্যাগ করলেন সাধু সন্ন্যাসী নিজের মঙ্গলের জন্য কামিনী কাঞ্চন ত্যাগ করবে আবার নির্লিপ্ত হলেও লোকশিক্ষার জন্য কাছে কামিনী কাঞ্চন রাখবে না ন্যাসী সন্ন্যাসী জগৎগুরু তাকে দেখে তবে তো লোকের চৈতন্য হবে সন্ধ্যা আগত প্রায় ভক্তেরা ক্রমে ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন বিজয় কেদারকে বলিতেছেন আজ সকালে ধ্যানের সময় আপনাকে দেখেছিলাম গায়ে হাত দিতে যাই কেউ নাই